আবু উসমান রহমতুল্লাহি বলেন আমি ইবনু উমার রদিল্লাহ তু আল্লাহকে বলতে শুনেছি যে তাঁকে একথা বলা হলে যে আপনি আপনার পিতার আগে হিজরাত করেছেন তিনি রাগ করতেন ইবনু উমার রদিল্লাহ তু বলেন আমি এবং উমার রদিল্লাহ তু আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ এর নিকট হাজির হলাম তখন তাকে কাইলুলা অবস্থায় পেলাম কাজেই আমরা আমাদের আবাসস্থলে ফিরে এলাম কিছুক্ষণ পর উমার রদিল্লাহ তু আমাকে পাঠালেন এবং বললেন যাও গিয়ে দেখো নাব্বি সাল্লাহ আলাই সাল্লাম জেগেছেন কি না আমি এসে তার কাছে হাজির হলাম এবং তার কাছে বায়াত করলাম তারপর উমার দিল্লাহ তালাহনু এর নিকট এসে তাকে খবর দিলাম যে তিনি জেগে গেছেন তখন আমরা তার নিকট গেলাম দ্রুত বেগে তিনি তার কাছে প্রবেশ করে বায়াত করলেন তারপর আমিও নাব্ব সাল্লাহ আলি সাল্লাম এর হাতে আবার বায়াত করলাম